সমস্ত প্রশংসা সমস্ত লন্ডন প্রবাসী ইংল্যান্ডের প্রবাসী বার্মিং আব্দুল খালিদাই এবং একটি দিনী মজলিস আওয়ার এবং আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম মানবতার মুক্তিদূত সর্বশেষ নবী নবী মাহমদ রহমত এবং তাবে তাবেইন। আম্মাই মুস্তাহিদিন সহ কেমত পর্যন্ত যারা দিনে হকের ওপর করতে তাদের উপর সম্মানিত উপস্থিতি আজকের এই গরুয়া বৈঠকও আমরা দুইটা পর্ব থাকবো একটা পর্বের লোক আলোচনা আর একটা পর্বই লোক প্রশ্নোত্তর ইনশাল্লা গরুর ভিতরে যেসব মা বইনকল আছেন তারা হনরা তারা যদি কোনো প্রশ্ন থাকে আমরা শাহেক আসেন উম্মুলক মাদ্রাসার পরিচালক এবং মসজিদার তাকুয়ার সম্মানিত হাতিব শেখ আব্দুর রহমান বিন মুবারক তাই না প্রশ্নের জবাব দেব আছে কোনো প্রশ্ন থাকলে আপনার লিখিতভাবে আপনারা ফাটাই দিলে ইনশাল্লাহ আমরা শেখর কাছ থেকে জবাব কারণ এটাই লেগিয়া কোন ওয়াজ মাহফিল নাই যে ওয়াজ মাহফিলা খালি ওয়াজ করিয়া গেলা আর কিতা শুনলা বা কোনো জিকার করার কোনো রাইটস নাই বা সুযোগ নাই এ ধরনের প্রোগ্রাম এটা নাই এটাই শিক্ষামূলক প্রোগ্রাম যাতে আমরা আল্লাহ বিষয় গুলা শিখতাম পারি আল্লাহ আলিয়ালাম যে ওরমা ওরা আলেমগনৈলিয়া নবীর উত্তরাধিকারী তো নবিয়ে দিনার দেহাম রাখিয়া গেছেন আইল রাখিয়া গেছেন তো আলেমরা আইলম মাধ্যমে জবাব দেবা জোয়াবই বগিয়া ইলম ভিত্তিতে কোরআনার ভিত্তিতে সমাজও গীতা বেশিরভাগ মানসিকররা ময়মুরবী গীতা এর ভিত্তিতে নাই কারণ ইসলাম নাম রসুসল্লাহ বিদায়ী হজর বাসানো হয়েছেন যে আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি তোমরা যতদিন পর্যন্ত এই দুটি জিনিসকে আঁকড়ে থাকবে কখনো প্রথভষ্ট হবে না গোমরা হবে না আল্লা হ্যাঁ একজন কিন্তু আমরার মাঝে আমরা কিন্তু সব এক আমরা সব কিতা এক এক ফতে না আমরা সব এক নাই আমরা সবেও এক আল্লাহর হিবাজত করি এক রসল্লা ইসলামরিকা মানে আমরা এক নবীর যে কত গ্রুপ যত ফির আছে গ্রুপ কত ইসলামিক দল আছে সব ইসলামের কথা হইয়া কিন্তু হোতা হি জানা সিলেটি ভাষা হোতা হি জানা সব দাবি করা যে আমরা এলাকা হক সত্যি কিনা না সে না হক পন্থী সে নিজের হইতে রাজি নাই আমরা ভাব ইতি দাড়িতে বা বই গেছে টুপিত বা গেছে এখন ড্রেসও বা গেছে এখন টুপি থাকলে বোঝা যায় যে এনি লাগে কোন পাটির আর আমি এলাকি কোন পাটির দায়ী দেখলে বোঝা যায় ইনকুল পাটির এখন মানে গেছেন যে একটা রাস্তার উপরে আপনারা বিভিন্ন সময় শুনছেন যে রসুদ সাল আলাইসাল্লাম থেকে এই হাদিস বর্ণনা করা হয় যে আমার মত আমার আমার উন্মত হলো বাঘ দেখতে পারে না আমার উন্মত যারা আমার নবী হিসাবে মানব তারা হইব গিয়া তেহত্তর বাঘ এর আগে ইহুদি এখন হয়েছেন একহত্তর বাঘ না সারা হয়েছেন বাহত্তর আর আমার উম্মত হইবা তেহত্তর সব যাইবা জাহান নাম একগুরো ছাড়া রসুল সালাইসাল্লামর সামনে সামনে কইসন যে একটা বর্ণা আছে যে কইসেন যে আল জামা অন্য বর্ণা আইসে মা আহ আমি এবং আমার সাহাবিরা যে ফতরফি আসি তাহলে আমরা সবে কই যে আমরা হক ফন্তি আমরা হক আমরা এর গিয়া সঠিক রাস্তা আমরা এক দল হালেসূন্যরা খারা যে মা আনা আলাই হুয়া সাহি আমি এবং আমার সাহাবিরা যে ফতের আছে রসুদ সাল যে দিন রাখিয়া গেছেন যে ইসলাম ডাকিয়া গেছেন এই ইসলাম যে থেকে বালা মানছেন খারা সাহাবাই কেন রাজি এই এইসলাম সব থেকে বলা বুঝছেন খারা সাহাবাইন এইসলাম হ্যাঁ লন্ডনের মানুষ খর আমরা যে আমরাও মনে হয় সব ইসলাম বুঝছি আমরা মনে করছি আমরাও সঠিক ইসলাম বুঝছি না সাহাবাই কেন্লাহ এই উম্মার এলাকি তারা শ্রেষ্ঠ মানুষ সেই সাহাবাহা আজ তারা যেভাবে যদি আমরা মিলে না আল্লাহ সুখানুলিম সুরানিসা সুরানিসার একশো পনের নম্বর আয়তো আল্লাহ সুখান যেহান নাম যে যারা রাস্তার বিপরীত চলবো যখন তখন মুমিন বলতে খারাপ আমরা বিপরীত চলে তারইতা দেখবা যে ফিরর খালি মুরিদ বারলা আমরার দোলর জাসনী জুলুস বালের আমরার দোলর মিশিল বাড়ের আমরার দলর বুটার বাড়ের আমরার দোলর খালি বাড়তে আছে নোয়ালিমা মা ও নসলিহি জাহান নাম শেষ ঠিকান নাম তারপরেও তার মুড়িদের অভাব হয় না সারা মানুষের কাজ খার ভিতরে কি আছে খাওয়া যায় না তার ভিতরেও কিছু আছে বুঝলেন না তা আমরা ওই দেশে বসবাস করি আপনাকে যদি আমরা দেখি আমরা নিজেদেরকে দাবি করি তো আমরা হক পন্থী আমরা হক কানি সৈত্য আল্লাহ আল্লাহ আল্লাহ যেখানে আছে খুব খুশি কয় আমরা পরে আমরা হক আমরা দল আমরা নাই হোক আমার ফিরের আমার তরিকা ধরো অথচ কিয়ামতের দিন বিচার করবা আমরা পুরস্কৃত করবা অথবা তিরস্কৃত করবা আমরা এ শাস্তি দিবা নাইলে আমরা রে গীতা করবা পুরস্কার দিবা আল্লাহ সুখ খান অন্য কোন সৃষ্টির তার চেয়ে উত্তম খার কথা যে মানুষের আল্লাহর দিকে আহ্বান করে আল্লাহি আমরা বাড়িতে না সিলেট থেকে আইসিনা আপনার আহ আমিন ফুরো যে আমরা আমার দলের দিকে মঞ্চে লাগিয়া আমার তরিকার দিকে ইসলাম এর বাইরে আর কিছু নাই আল্লাহ ক্লিয়ারলি পরিষ্কার ভাবে গাই ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা অন্য কোন তরিকা অন্য কোন কেন এটা কবল ঘুরা হইত আখেরাতে মিনাল খা আছে সে আখেরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত দেখা যায় দুনিয়া তো কালীন হবো তার মরি বাড়েন তার দলের মানুষ কিন্তু ধরা পড়ব প্রতিষ্ঠা করার প্রেরণ করা সম্পর্কে আল্লাহ সুবাহানোরআ করিম বিভিন্ন আয়ত বিভিন্ন জায়গা আল্লাহ সুবাহ আলোচনা করছেন কিন্তু সেটা সফর মাঝে আল্লাহ সুবহান তিনি তার রসুল হেদায়ত্যার্লিশ করবার লাগে আল্লাহর দিনে প্রতিষ্ঠিত করবার লাগিয়া আল্লাহর দিন মানিয়ে গিয়া আল ইসলাম ইসলাম প্রতিষ্ঠা করবার লাগে আমরা যদি দেখি আমরা এক আল্লাহর ইবাদত করি এক রসুলর তরিকা মানে কিন্তু আমরা আরো অনেক তরিকা হয়ে গেছে চিস্তিয়া তরিকা নকা তরিকা মজিদি দিয়া তরফুরিয়া তরিকা সরমোনার তরিকা ফুলতলির তরিকা সিলেটির তরিকা ডাকাইয়া তরীকা আছে কিনা না না সৌদি আরবির তরীকা খত তরিকা হয়েছে মানে একশ দেশ একক তরিকা আর একশ দেশের ভিতরে যত দোল আসন সবর তরিকার অভাব নাই এখন সাধারণ মানুষ অনেক সময় প্রশ্ন করে বা কোন না আপনার ফাইতেও কষ্ট হয় দামি জিনিস সহজে যায় আপনি কোনো সময় রাস্তায় কোনো সময় দেখছেন নিজে সোনা এক ট্রাক দিয়ে লিখে যান ফাঁত ট্রাক যায় রোডের ট্রাক ফা যায় কিন্তু সোনার ট্রাক আছে কিনা না বাংলাদেশে আছে তো আল্লাহ চেষ্টা করতে হইব মজা হাজা করতে হইব পরিশ্রম করতে আল্লাহ সুবাহ সুরা আন কাপুতের শেষের দিকে যারা চেষ্টা করবো পরিশ্রম করবো তারারে আল্লাহ তে চেষ্টা করা লাগবো আপনারে পরিশ্রম করা লাগবো যেসে একটা যুগে আপনার কষ্ট করিয়া কিবলা তোকে ব্যবহার লাগে আপনারা সব জায়গায় পরিশ্রম করতে হইব পরিশ্রম করার পরে আল্লাহ সুফ খান যারা চেষ্টা করবো আল্লাহ ওয়াদা দিছেন তারারে তাই তার পথে পরিচালিত করব আল্লা দেখবা আপনি কোরআন রাস্তার চললে আপনি অন্তত ঢাকার যেটা সিলেট রেল স্টেশনে সাড়ে দশ মিনিটিও বই গেছেন কারণ ঢাকার ট্রেন ওর দেখবো যে আপনি কোন ট্রেনেও বইছেন সিট ঠিক মতো মিলিয়ে দিব না উঠে আপনার ইসলামের ফতে চলবা একজন সঠিক পথে পরিচালিত করো এক পিসে খাওয়া লাগে যে আল্লাহ তুমি আমরা কি না করো সঠিক পথে পরিচালিত করো সঠিক ফতে লাগিয়া নবী মাহমুদ রাকিয়া গোসেন আমরা লাগিয়া কিন্তু আমরা করতে দরজাত দাঁড়িয়ে আও জান্ন দাঁড়াইছে কোন জায়গা জাহান নামর আর মানুষের হড় আও জান্নাত তখন মানসিক গিয়া দৌড়িয়া গিয়া তো কিন্তু আচ্ছা আমরা মাংসর বিল্ডিং আসেনি মরা মাংসের কোন বিল্ডিং আসেন না খালি জিতা মানসের আছে মাদারকল নাই হ্যাঁ মাদার আছে কিনা না আছে আছে কি না আর এলাকাত নাইনি মরা মাংস বিল্ডিং খবর বিল্ডিং মানে আছে না আমরা বিল্ডিং বানাই দিয়ার যে মরা মানুষ তখন খবর গিয়ে আনলে খবর গেলে আড্ডিটা ফসি গেছে আল্লাহ আলম আল্লাহ কি অবস্থায় রাখছেন আর তাদের মরার ফের নিয়ে রাখা লাগছে তাই না এখন তারা অন লাইট দি রা আর মনে করা যে কোন বিপদে বললে কয়ন মন বাতি অনুষ্ঠা মনে বাতিল আমরার অবস্থা কিন্তু আমরা সবাই মনে করি আর আমরা দিনের আছি ইসলামের আছি ইসলাম ঠিকমতো মানি আর অথচ মরা মানুষের কথা গিয়া মরা মানুষের কথা খবর আমরার খবর জিয়ারত করবার লাগে খবর জিয়ার না কেউ যা খবর করতা আপনার মৃত্যুর কথা মরণাল আর ইন গেলে দেখবা যে এইগুলোর শত বছর গিয়া গোসল ও করছে না শরীরের মাঝে ময়লা লাগাইল অগুরের কাছে গিয়ে মানুষ গিয়া করার কিছু দে কারণ আমরা ইমান ওই যে শেষে একটু আগে মাঝে যে আমরা বড় তাহিদের শিক্ষা নাই বেসিক নলেজ ঙ্গি গেছে ফেসা করলে ই অযুদিয়া নামাজ আপনি বুঝছেন মাসাল কিন্তু আপনি এইখানে আপনার আমার জ্ঞান নাই যে এমান দিয়া সারা জিন্দিগি চলা যায় না দেখা লাগে যে ইমান ঠিক আছে কিনা না ইমান ইমান দামি জিনিস মূল্যবানি যায় নাশ করা লাগে দেখা লাগে যে ঠিক আছে কিনা না এখন মানুষের নামাজ না হয় যে তার ইমান ঠিক আছে হয় ইমান নাই কি নামাজ পড়ো তোমার ইমান ঠিক নাই তুমি কি নামাজ আমি নামান না পড়লেও কি আমার ইমান ঠিক আছে অথচ আসামে রসুলসাল্লাাম রসুল ত্যাগ করার ইসলাম ত্যাগ করা সৌদি আরবর একজন আহ উচ্চ পর্যায়ের আলেম শেখ সালে আল হোসাইম ইম রাহমাহ তার নামাজ ত্যাগ করে বিধান বই আছে ইনো কইছেন যদি ডুবে নামাজ ভরে জামাইয়া নামাজ ভরে বিয়া থাকতো নাই বিয়ে ভাঙিয়ে দিব বা নামাজ নামাজ নামাজ ত্যাগ করার খুশি নিষ্াম ত্যাগ করার আমরা না আমরা ইমান মনে করে দুহা করলাম বিরা মাতিকে আমরা দেশের গল্প আছে যে বেটায় আল্লাহ আর কিছু দেখবো আপনার ওয়াজ মাহিল দিন দিন বারের কিন্তু আমরা ইমানা আমল কিতা কারণ কিতা যে মরিয়া নাই ওয়াল ভিতরে যে খাম না ওয়াল মাফিল করতে একটা খরিলা হিসাবে মিলিয়া চান্দা দিয়া দেশে বিদেশে যোগাযোগ করিয়া ওয়াজ মাহিল করলাম দুই হাজার বহু জাত মানে বিজনেস এর ভিতরে আছে কারণ আমরা তো বেশি আমরা ইমান ফরেজ গাড়িতে তো বেশি বুঝলেন না আমি যে বিচারি নাই হ্যাঁ বিচারি যদি টেকা খাই যারা তুলে তারা ইমানিতা ক্ষমের কারণ কিন্তু আমরা এতে কোন শিক্ষনীয় জিনিস পাইয়ার না কিছু গিয়া প্রশ্ন করলে হুজুরে দুই একটা যদি জেনারেল শিক্ষিত মানুষ কিছু লেখাপড়া করছে হয়তো কারণ ইসলাম একসময় আসল আরবিতে আরবিতে গিয়াছে ফার্সি ফার্সিতে উর্দু উর্দু থেকে গিয়া উর্দু ইসলাম আমরা দেশে প্রচার হইসে আইসতে গিয়া এক বছর আগেও কিতাব সপ্তাহে উর্দু এখনো মাদ্রাসা উর্দু কিতাব হল এখনো না তো উর্দু ইসলাম আইসে ইসলাম আরবিটা তুরা ফার্সিতে এডইস তোরা যোগছে বৌদ্ধ বাদ দিয়েছে তারপরে ফার্সিতে উর্দুর যখন বাদ গেছে আরো কিছু লাগছে লাগিয়ে আইতে আইতে এখন কীতা এখন অবস্থা এখন এগোয় বেজাল এখন এখনকার আলেমখলে বর্তমান সময়কার আলেমখলে কীতা খররা ডাইরেক্ট সৌদি আরব গিয়া লেখাপড়া করা ইজিপ্ট গিয়া লেখাপড়া করা তারা ডাইরেক্ট আরবি বই বাংলা অনুবাদ কররা আর হিন্দ করছেন ফার্সি বইয়ের অনুবাদ হিন্দ করছেন উর্দু বইয়ের অনুবাদ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 আমার অবস্থা আপনি দরকার বলো আলোড়াত দুই তিনটা তিনটা প্রশ্ন করার পরে আপনার ফুয়ারে দরকার দুই তিনটা প্রশ্ন করার পরে গরম হয়ে গেছেন হিট হয়ে গেছেন কেউ হিট হয়েছেন তার ফোন তো দেখি তাই খুব মনোযোগ দিয়া বেশ মাত্রা উত্তরা না গিয়া সালাম করছি কইলা বুঝিয়া তাই কিতাব দেখলাম খুব মনোযোগ সহকারে কিতাব মনে দেখরা সাইরা এটা কইলা যে না এখন তো গেছে। এখন প্রশ্ন করলে মানুষের দলিল তো আমরা তো আর তুমি সত্যবাদি এলে দলিল পেশ করো আমরা কিনতে চাইল এখন বাড়ি যদি একটু জায়গা থাকে মালিকানা দাবি করে এখন আপনি খাইরা আপনার আপনার আব্বাই খাইরা আপনার দাদাই খাইরা আপনার ফদা খাইরা জরিপুর সময় আর এক বেটাই যে ইকান হ্যাঁ দাবি করে এখন হাসাও দেখা যায় যে গাই উঠে দেখা যায় যে এখানের তার কিছু সত্য আছে মালিকানা আছে এখন এখান লে যখন বইছে গাঁত হইরা সবাই তোরা বই দেখো দলিল দলিলে করতে এই বেটার জায়গা এইখান আর আমরা তো দাদা দাদার তাকিয়া এখন কিতা করা যে মানুষে খাইরা অনেকদিন তাকিয়া এটা আমরা দলিল দখল দিয়া টাক্তা চাহিদা দিয়া টাক্তা চাহিদা দখল দিয়ে বিচারি শিক্ষিত মানুষ বিচারি মানুষ সকল দখল দিয়ে দলিল জমিন খাবো জমিন খাই দিলে কীটা লাগব দলিল লাগব ভ্রমণ লাগবো আমরা যখন প্রমাণ উপস্থাপনা পাইলি তখন আর বেশিরভাগ আর সমাজে অতদিন থেকে খাই চলত নাই কারণ তখন আমরা কিতাব করি না কই বা আমরা বাপ বুঝছি না আর ইসলামের কথা কইয়া দলিল লাগে না গেছে। কইলুখান তাই ইচ্ছা আমরা দাদিয়ে কইেন দাদিয়ে কোন মত হাত পড়ছেন কোন কিতাব পড়িয়া কইছেন না দাদি নামলা কি চলেন এটা আছে কিনা না আমরা সমাজের দিকে যদি আমরা তাকাই দেখবো যে ফির মুড়ি দিয়ে ভরপুর না এমন কোন মানুষ আসলা না মুসলমান যে কোন ফিরর মুড়িৎ আসলা না আগে যখন আপনার দাদার জমানাত আপনার দাদির জমানাত গেলে দেখবা যে গ্রাম আইতা বসর রফি সাহ একদিন মুহিদ আছে এমন মানসি বুঝছে যে ফির মু আসলে ইসলামর বিষয় নাই ফির লেখতে হইলে ফির লেখতে হইলে আরবিতে আলিফ থাকি ইয়া পর্যন্ত কোন অক্ষর কিন্তু আমরা দেশও ফির মু আছে কিনা না ফির জাদা আর ফির মুদির অভাব নাই অথচ ইস্টাম ওইগুলো দেশের যারা সম্পর্ক আছে আরব কোনো ফির আছে ফাটিবা লাগে গুয়া তো খাই না তারা তা খানি খাইলে যে খানিও সানিয়া দিয়া যাইব আর খাইতে আছে না এটা নাই ও যে একটু আগে কইসংসের বিল্ডিং নাই তারা মানুষ তো মরা মঞ্চে কে বিল্ডিং দিব মরা মঞ্চে কে দিব। দিবা আমরা দেশে খাইবা হিল কি মোমবাতি দিবা একটা জায়গা নাই ফয়সে দিবা জায়গা আছে কোনো খবরের মাঝে নাই খবরও যাইতাম ওরা মানুষের কথা মনে লাগিয়া আপনার কথা মনে লাগিয়া আপনি আমি আমার বাপর খবর গিয়া যখন মনে হইত বাপ ওই দুনিয়া দারি ব্যস্ত আসলা ও ব্যস্ত আসা আজকে নাই আমারও যাইতেই ওখান সরণ লাগিয়েছিল আমি কই খবরও যাইবার লাগিয়া আর আমরা খবরও গিয়া কিতা করিয়ার আমরা শুনিকে ফুর্তিও করি ইয়ার উরুয় উর না উর ইয়ালে কিতা হয় মালজোরা গান হয় আর আউরে দিয়া যুয়া হয় যেন কোন সমস্যা মানে আমরা আমরা এত বেশি এত বেশি অসুস্থতার মাঝে আছি ধর্মীয় দিক দিয়া মনোবর্ত কোন সমস্যাও নাই এটা উরুসরাও ঠিক আছে এইত আর মানুষ আসলাম আর তাইন একদিন সিন্নি করলাম আর সিন্নি করিয়া আসলে ফাতেমারে দাওয়া সব দিন ফাতে হয়ে গেছে বুঝছেন না হ্যাঁ বুঝা গেলো যে রসুল সাল্লাই দেখা না শিয়া হলে তারা যেহেতু দেখতে পারে না এর দায় তারা কীতা তারা এটা কাহিনী গল্প আর জারি গানো তারপরে কীতা মাঝে ওটা শুনিয়া মানুষেরা আর দেখায়নি কি করুন কাহিনী আল্লাহ না আর আমরা যে একজন মানুষ তাই মার ফেটতে গিয়ে আসলা এই সময় আঠারো ভাড়া কোরআন মুখস্থ করিয়া ইসলা এর নাম কি তা নিয়ে আল্লাহ কোরানে কোরআনে যে। যে মানসি কিছু জানে না যখন তার মার ফেটাতে তারা তখন মার ফেটে জানে না আল্লাহ আর মুখস্থা বোঝা গেল আল্লাহ ফরেজগার আসলা বাহ ফার আসলা রসুলোর করতে গিয়ে আইলানা মুগস্ত হইয়া আল বকর উসমানা আলী তার বাড়িতে গিয়েও না। তারা তাকে মানে আমরা অলি বুজিল অথচ আল্লাহুল কথা আমরা কিচ্ছা কাহিনী হল আমরা গীতা করছি প্রচার করছি প্রচার করি আর ওগুলার বিশ্বাস করিয়ার দায় দেখবা এক মানুষ গিতা করেন ও ব্যবসা করে আপনি যান না শাহজালাল শাহরান গেলে পয়সা দেখুন যে ইটা শাহজালালে বইয়া খাইনি তাই না তো আল্লাহর অলি আস্তা তাই না আল্লাহর গিতা আল্লাহ এবং আপনি তার শৈতানির বিরুদ্ধে মাতলে করদাস আল্লাহর মান না আল্লাহ আল্লাহ আল্লাহার মানে গিতা আল্লাহর বন্ধু আল্লাহ নিকটবর্তী মানুষ আল্লাহর আল্লাহর অলিল বন্ধু আল্লাহর দুঃস্থ আল্লাহ আমবার দেশে দেখবা যে সততা যে আছে কোনটা কই যা যে। রোম বাঁচতে বাঁচতে সম্বলের অবস্থা শেষ মানে সমল আস্তা রোম বাঁচতে শেষ অবস্থা তা আমরার অবস্থা এলো কি আপনার কোন যে ভাই আজ দিবা সমস্যা আমরা সালাম আছে জানাকাত আসেনি ই সালাম বুঝে লাগতো না সালাম লাগে নানি না লাগে হ্যাঁ রসদালাম তুমি তাই জানা তুমি তাই তাই না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার একজন সৃষ্টি না আমি কদম বুঝি সালাম আছে নানি তো মুরব্বী কি রাখব না বা লাগতো না বা লাগতো না নি এটা হিন্দু সকল থেকে এটা মুসলমান হলে ইহুদ ইহুদি ইহুদিকে এটা হিন্দু থেকে এটা মুসলমানের সালাম নাই মুসলমান সালামাইকুম আর মুসলমান সালামর জবাবলিগু ওয়ালাইকুম আসসালাম আর লাগতো সালাম নাই এটা আরব দেশের কোন জায়গা নাই এটা এলো ইন্ডিয়া পাকিস্তান আছে আর যে জায়গাত যে জায়গাত আদ দিবা এলকি সমস্যা যে জায়গাত আদ দিবা অবায়দেব এলাকি সমস্যা আপনি যদি দেখেন যে আমরা সমাজক শুক্রবার আমলের মাঝে অন্যতম একটা আমল এলক গীতা করা বেশি বৈশাখ করে দূরত পাঠ করা আমরা দূর লগে খবর নাই তবে মিলাদ মাহফিল যদি না পড়িতে কিন্তু খবর আছে মিলাদের অনুষ্ঠান যদি না সম্পর্ক বালা মতে নাই নামাজের মাঝে আছে কিনা না তারপরে জিলাফি তারপরে হুজুরে কিছু হাদিয়া দিবা আপনার যদি আপনার এলাকার হুজুরে বাচিত মিলাদের ফোকিয়া আছেন আপনার বাড়ির মিলাদ ফোরতা কিন্তু মিলাদ ফয়সা দেওয়া লাগে আর ফয়সা সাহাড়ান না যদি একটু ইবাদতুল্লা যদি আল্লাহ এত প্রিয় ইয়া থাকে আখ দিয়েছেন আল্লা সুহান ইসলাম আখল বিরোধী না ইসলাম যুক্তি বিরোধী নাই আপনার যতটা বিষয় গুলো আপনার দেশে সবটাই কমার্সিয়াল হয়ে গেছে সবটা ব্যবসা হয়ে গেছে আমরা ধর্মরে দিনটা ব্যবসায়ী হিসেবে মানছি এবং আমরা দেখা যাইব যে আমরা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আমরা ইসলাম চর্চার ক্ষেত্রে আমরা অত্যন্ত গা আগে হোকবেলা আমরা আমরা যখন ছোট আসতাম আমার বয়স্ক হইব বিয়াল্লিশ চৌচল্লিশ হইব আমরা যখন ছোটবেলা আসলাম তখন দেখতাম যে বিয়াবাড়ির যদি কেউ গান বাজাই বাজাইলিসে গীত গাইলিস মুরব্বী হলে রাগ কর্তা বেটিন তোর গলা বাড়িতে কেউ আর এখন গায় অনুষ্ঠান হয় মুরব্বিডিওর মাঝে দেখি তারা দেখাতে আব্বা তা আব্বারা আব্বা দেখোলে ভিডিও দেখাইরা। মানে আমরা রুখ মরি রুখ মরে গেছে যে ইসলাম যে কোন জিনিস কোনটা মানে বালা আর কোনটা বাদ কোনটা মাহরুফ আর কোনটা মনকাধ এটা আমরা কেটে গেছি কারণ বাবু যান ববু যান আফা জান দেখা ওয়াজ করত বুঝছেন না এখন সব জায়গা যেভাবে মানে সমাজের সর্বত্র করতে হইব আপনি গর্বের বিহ করতে হইলে আপনার জবাব দিয়ে করতে হইব আপনার ওয়াইফ যদি গর্বের প্রধান হইতে হনটা জবাব দিয়ে করতে আর আপনি আপনার সন্তান সন্তান সন্তান রে কিতা করতেই যদি দিন না দিনের লোক যদি না থাকেন তাহলে যে লন্ডন আছেন যারা ইউরোপ আছেন যারা তারা করবা যার ইসলাম নাই তাদের মা বাফর দেহক্কা যে দেখা যাইব যে বাচ্চেন ইসলাম শিকলে খালি আখের লাগি নাই দুনিয়াতেও কল্যাণ আছে আপনি যখন আপনি যখন করবা আপনার দুনিয়ার জিন্দগি করলে আচরণ করব তার আমরা দোয়া করবো রব্বির হাম হুমা কামা রব্বাই সরকার করছি আমরা দোয়া এখন আমরা খরি না দোয়া এখন খরাই দোয়া এখন আমরা খরি না গিতা করি খরাই পয়সা দিয়া যে। আমার সময় নাই আপনি আন্তরিকতার খান্ডা নাই ফয়েসার খান্দা বেশি হইব ফয়সালার মারি গেলে খান্ডাটা বেশি হইব আর গরিব মারি গেলে খান্ডাটা কম হইব কিন্তু তারপরে আমরা সবাই তৃপ্তি মা দোয়া করিয়া সবাই ব্যস্ত বুঝে ব্যস্ত কি দোয়া করে যাব না আমল করে যাই থাকবো আমল তারপরে আমল যদি ইমান না থাকে তাহলে আমলেও কোনো কামেই জিন্দগি কল্যাণ রাখছেন আল্লাহ সুবাহ দানবা যেন ইমান ইমান কিছু আপনি একটা প্রোগ্রাম করিয়া ইলাকালি আলোচনা করিয়া আপনি করতে হইবো আপনার এলাকা আপনার বাড়ি তা করিয়া বইয়া এখন সুযোগ আছে আসে বিভিন্ন চেষ্টা করলে আল্লাহ যখন চেষ্টা সুরান তারা সহজ করে দিবা আপনি যখন চেষ্টা নামবা যে আপনি কিলা ইমান ইকতা আপনার আকিদা ইকতা তাহিদ হিকতা আপনার কোরআন কোরআন আজকে আমরা চিন্তরে দেখা যাইবো আপনার গ্রামও যদি আশি জন বুড়া মানুষ তখন দেখা যাইব যে পাঁচ জন ওই জানে না কেউ দেয় যে ছোটবেলা সব কিন্তু কোরআন ফোড়া শিকছেন মা বাপে শিকাইছেন এর ফলে আর নাই আপনার আমার দায়িত্ব আমরা প্রত্যেক দিনে কই যে কিছুটা সময় কোরআন লেগে খাটাইবা কিছুটা সময় কিন্তু এখন কইলা না কলেজে পড়ে না এখন সময় রায় ঘুমাইছেওয়াজ ফুটবার সামনে সে এখন কোরআন ফুটবার সামনে এটা হত্যা করতে এক সময় দিই এখন আর কোরআন ফোড়া জানে না আজকে আমরা জিকার হজ্ঞা আমরা মাঝে রাখতে হইবো শেষ যে মূল্যবান জিনিস দামি জিনিস আরে জলদি আনলো কি দামি জিনিস এটা আয় জেলা জলদি জায়গিওয়ালা জলদিটার করে রাখা লাগে আল্লাহ এভাবে আমরা আমরা যেন ইলানা হই আমরা ইমান আল্লাহ যদি কেউ খারাপ দেখে তখন কিতাব আপনি কি শাসন করবো আপনি শাসন করলে আপনার বিবি আপনার উপরে বিগড়িয়ে হ্যাঁ আমার পুয়ারে তুমি শাসন করো অবস্থা হলা সমাজের অবস্থা হলা আরো আমরা ইমান একটা লক্ষণ এলিয়া যে বাদ দেখলে ইটার প্রতি ঘৃণা আইতেই যদি ইটার লগে রসুসলাম কিতা কৈছেন যা আদাফল ইমান এটা লিখে সব থেকে দুর্বল পর্যায়ের ইমান দুর্বল ইমান এলো যে ঘা ঘুর আজখান আমরা ঘি না সমর্থন করি আমরা মিশা মাথা মাত্রা পাই মারছে এখন কিতা করছে ঘুষ খাইলে কি সবাই তো ঘুষ খা হে করলে অসুবিধা কিতা সব ফয়সা খাইয়া বিচার করে তে করলে অসুবিধা কিতা সে নামাজ পড়ে তে নামাজ না পড়লে অসুবিধা কিতা ওই লিখে আমরা অবস্থা দেখিবা তোমার পরিবারের জাহার নাম থেকে বাসাও আল্লাহ সুবাহ আপনার জাহার নাম তাকিয়া আহ আমরা নিজেরা রক্ষা করা এবং পরিবারের রক্ষা করার তৌফিক দানা আমরা অনেকেই অনেক মূর্ধে গান খল আছেন দুনিয়াতে আসলে আমরা আল্লাহন ফিরা করছেন তারা আজকে ঋণগ্রস্ত আছেন তারা ঋণ মুক্তি আল্লাহ সুন্নতালায় আমরা পরিবার গুলারে কোরআনার দুর্গে পরিণত করি দক্ষা আমরা এই কোরআন এবং সুন্না জ্ঞান অর্জন করবার সে আমল করার তৌফিক দান সুরক্ষা যেটা শুনলাম এর মাঝে বালা সত্য সঠিক জিনিস হইলে আল্লাহ সুবহান তাল্লার ফক থাকিয়া আর ভুল হইয়া তাকে যদি আমার ফক্ক থেকে সে তো থেকে ফক থাকি আল্লাহ সুবহান যত সত্য সঠিক জিনিস আছে সেটারে আমরা গ্রহণ করার সেটার আমল করার তৌফিক দান হরক্কা বুল দুটি থাকি আমরা এই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান হরক্কা সুবহানিকা সাদু আল্লাহাম তস্তফির কতাইক আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি বরক